আসলে ব্যাংকের কাছে আমানত রাখে না ব্যাংকে ঋণ দেওয়া হয় আর সেই ঋণের ওপরে ব্যাংক আমাদেরকে সুদ দেয় কিছু মানুষ বলে থাকে যে আপনি যেমন আপনার টাকা এক মানুষকে দিলেন যা টাকা নেই দিয়ে বললেন যে আমার টাকা আর তোমার মেহনত তুমি ব্যবসা করো যা লাভ হবে আমরা ভাগাভাগি করে নেবো এটা যায়জ না যায়জ এরকম চুক্তি যায়জ কিন্তু একটা শর্ত সে শর্তটা কি লাভে যেমন ভাগ নেবেন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 আর চক্র বৃদ্ধি হারে সুদ চক্রবৃদ্ধি হারে সুদ আল্লাহ তালা কোরআনে নিষেধ করেছেন যদি কেউ বলে যে আল্লাহ তালা চক্র বৃদ্ধি সুদ নিষেধ করেছেন সাধারণ সুদ নিষেধ করেননি আল্লাহ তালা বললেন রিবা আদাফা মুদা আফা সে যুগে সে পরিবেশে রকম সুদ ছিল বলে আল্লাহ তালা নিষেধ করে এই রকম একটা আয়াত অবতীর্ণ করলেন আর তার মানে এই নয়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 দশ টিন ধান লাগবে আপনি নির্দিষ্ট করে দিলেন ফিক্সড করে দিলেন এমনও হতে পারে দশ টিন ধান হবে না অত বেশি হতে পারে তাতে ধোকার আশঙ্কা আছে একটু বিরতি নিয়ে আপনাদের সামনে বাকি কথাটা বলবো সাথে থাকুন কাছে থাকুন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ইনশাল্লাহ তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি বৈরিল মগ্লহিম লীন তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিযোগ এবং আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না क्यों इसलम पथ के निर्वाचन ना कर निर्देश दिए पथे चला जाए पुनः सम्प्रचार सकाल साढ़े आठ टाइम डायलग डाय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 मत से शिक्षा शिक्षा देखारी ष्ठ ख कुरान फजिलत अध हादिर संख्या सत्य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 সে সেই মজুরিটাকে নিয়ে ব্যবসায় লাগিয়ে দিয়েছিল ব্যবসায় লাগিয়ে বিরাট অঙ্কের একটা মূলধন তৈরি হয়ে গেছিলো বিরাট অংশের লাভ হয়ে গেছিলো তারপরে সেই ব্যক্তি হঠাৎ করে এসে বলছে ই আবদাল্লাহ আমাকে আমার মজুরি দিয়ে দাও তখন বললে এই দেখছো তোমাকে যে পরিমাণ যত ছাগল আছে যত উঠে সব তোমার সব নিয়ে যাও বলছে আল্লাহর বান্ধব তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো বলছে না আমি ঠাট্টা নি।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 সুদের ওপরে ঋণ দিচ্ছে এবং সেই ঋণের মাধ্যমে যে সুদ নিচ্ছে সেই সুদ থেকে আপনাকে লভ্যাংশ রূপে বা রূপে দিচ্ছে সেটা আপনার জন্য হালাল হতে পারে না বুঝতেই পাচ্ছেন যত রকমভাবেই তারা সন্দেহ উপস্থাপন করে এবং ব্যাংকে সুদকে হালাল বলে চালাতে চায় কোন প্রকারেই সেটা হালাল হয়ে আসছে না হালাল হতে পারছে না ব্যবসা অনেকেই যেমন জাহিলি যুগে ছিল তারা মনে করত কি ব্যবসার মতোই হচ্ছে সুদ সুদই কারবার হচ্ছে ব্যবসার মতো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 আর সুদ হচ্ছে টাকার সাথে মোটেই ভালো না কেয়ামতের দিনে এমন ভাবে উঠবেন যেন শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে আর সুদের বহু রকম গোনা আছে তার মধ্যে সব থেকে ছোট গোনা হলো মায়ের সঙ্গে ব্যবচার করা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 আগামী আমাদের সাথে থাকবে না এই আশা করে আজকের এই বৈঠক শেষ করছি ওসল্লাহ নবীন মোহাম্মদ ওয়াল আলিহি ওয়াসবিহমাই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 করে দেন এবং জাহার নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাহ আল্লাহ সুহান তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব देख किताब तहिद आज रात रत एगार सम्प्रचार सकाल दस टाय बांगलेश